দশম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ সমাজ ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্বকথা শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়া আছেন কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না কেবল ঈশ্বরের কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি বলিলেন ব্রহ্মজ্ঞানীরা অত মহিমা বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ এসব কথা এত কি দরকার অনেকে বাগান দেখেই তারিফ করে বাবুকে দেখতে চায় কজন বাগান বড় না বাবু বড়ো মদ খাওয়া হলে সুঁড়ির দোকানে কত মন মদ আছে তার হিসাবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি তোর বাপের কখানা বাড়ি কি জানো মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও ঐশ্বর্যের আদর করেন ভাবে তার ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শম্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তার পাদপদ্যে দিয়ে মরতে পারি আমি বললুম এ তোমার পক্ষেই ঐশ্বর্য তাকে তুমি কি দেবে তার পক্ষে এগুলো কাঠ মাটি যখন বিষ্ণুঘরের গয়না সব চুরি গেল তখন সেজবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম সেজবাবু বললে দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেল আর তুমি কিছু করতে পারলে না আমি তাকে বললাম এ তোমার কি কথা তুমি যার গয়না গয়না করছো তার পক্ষে ওগুলো মাটির ঢেলা লক্ষ্মী যার শক্তি তিনি তোমার গুটিগত টাকা চুরি গেল কি না এ নিয়ে কি হাঁ করে আছেন এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বশ তিনি ভক্তির বশ তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য সব চান যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনি দেখে তমগুণী ভক্ত সে দেখে মা পাঁঠা আর বলিদান দেয় রজগুনি ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আরম্ভ নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মূর্কি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনও বা ঠাকুরকে একটু পায়েস রেধে দেয় আর আছে ত্রিগুণাতিত ভক্ত बालकर स्वभाव ईश्वर नामक पूजा शुद्धता नाम कराई तार पुजा,